আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করব আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে বর্তমান যে বিষয়টা আমি মানুষের সামনে উপস্থাপন করা এবং মানুষকে জানানো বলে প্রয়োজন মনে করি ওই বিষয়গুলি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আপনারা হয়তো অ্যালানের মধ্যে শুনতে ছিলেন এবং স্টেজের মধ্যে বসা আছে আমার অত্যন্ত স্নেহবাজন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস অলি ইবনে অলি হজরত মৌলানা আবরারুল হক সাহেব হজরত মৌলানা আব্দুল হাই পাহারপুরি রহমতুল্লাহ খালাহর সাহেব দাদা তার কাছ থেকে আপনারা কথা শুনবেন এবং আমি কর্তৃপক্ষ বলবো তার মাধ্যমে আখিরি মনাজাত করাইতে মধ্যখানে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই এক নম্বর হলো আজকের এই মাহফিলটা এইখানে আজকের দিনে এন্তজাম করা হয়েছে মৌলানা সাজিদুর রহমান সাহেব ব্রাহ্মণ বাড়িয়ার থেকে এইখানে আসবেন এই উদ্দেশ্যে এই মকসুদে কিছুক্ষণের জন্য কথাটা মেনে নেন একটা মাসলা বোঝার জন্যে পরে বার দিয়ে দিয়েন আজকের এই মাহফিল আজকের দিনে এন্তেজামটা করা হয়েছে মৌলানা সাজিদুর রহমান সাহেব এইখানে আসবেন এই উদ্দেশ্যে এখন জিজ্ঞেস করতে চাই প্রশ্নের জবাব দিবেন কথা অর্ধেক আমি বলবো কথা অর্ধেক আপনারা বলবেন জিজ্ঞেস করতে চাই সাজিদুর রহমান সাহেব আগে আসছে না ফ্যান্ডেল আগেও যে মাইক বুধ হয়ে উনি আসার পরে লাগিয়েছেন মাইকও আগে লাইট লাগাইছেন বোধ হয়ে উনি আসার পরে লাইটও আগে স্টিজ হইছে আগে না পরে আপনারা আসছেন বোধ হয়ে পরে আপনারাও আসছেন আগে তাইলে সাজিদুর রহমান সাহেব আজকের এই মাহফিলের উদ্দেশ্য উনি হইলেন মকসুদ উনি আসছেন পরে স্টিজ হইছে আগে উনি আসছেন পরে ফেন্ডেল হইছে আগে উনি আসছেন পরে মাইক লাগাইছে আগে উনি আসছেন পরে মকসুদুর রহমান আমার নবী মকসুদ তিনি আসছেন পরে আসমান জমিন সৃষ্টি করেছেন আগে আমার নবী মকসুদ তিনি আসছেন পরে চন্দ্র সূর্য বানাইছেন আগে আমার নবী মকসুদ তিনি আসছেন পরে আরশ কুরসি লৌহ কলম বানাইছেন আগে আমার নবী মকসুদ তিনি আসছেন পরে আগে তাদেরকে বানাইছে আগে কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারতেছেন মকসুদ হলেন সৃষ্টির উদ্দেশ্য আমার নবী মোহাম্মদুর আলাইহি সালাহাম তিনি আগে না পরে উদ্দেশ্য পরে দৃষ্টান্ত আরেকটা দিকে আরেকটু ভালো করে বুঝবেন যেটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে না দানের সামনে আগাও ব্যাটারি চার্জ করা লাগবে এদিকে কথা বুঝতেছেন বাদখান খান কিসের সাউলের সাউল আগে না দান আগে হ্যাঁ সিস্টেমটা বোঝেন সর্বপ্রথম আমাদের দেশে মধ্যখানে শুধু মেঘনা নদী আমার দেশের বাড়ি থাকি ঢাকায় মধ্যখানে মেঘনা নদী না হলে আপনাদের সাথে আমাদের মিল তো সিস্টেম সব জায়গায় একই রকম দানটারে প্রথম পানি দিয়ে ভিজানো হয় ভিজাইয়া তারপরে এটা জাগ দিয়ে চাপা দিয়ে রাখে দুই দিন পরে বের হয়েছে খুম গেরা ঠিক কিনা গেরা বাইরে খাওয়া এরপরে খাইছে হ্যাঁ মুখসুদ হইলো চাউল বিজাযা গেরা হইলো চাউল পানি দিছে হুইটার দিছে মুখসুদ হইলো চাউল কামলা লাগাইয়া আগাছা পরিষ্কার করছে মুখসুদ হইলো চাউল এরপরে দান পাকার পরে কাইটা বাড়িতে আনছে মুখসুদ কি উদ্দেশ্য কি চাউল চাউল আইসে আগে দান আইসে পরে হ্যাঁ চাউল আগে না বাকি সবগুলো আগে জি আমার বাইরা ঠিক তেমনি করে মুকসুদ হলেন আমার নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলহিহ্লাম আল্লাহ পাক হজরত সালামকে কুদরতি হাতের দ্বারা বাইছে মকসুদ নবী মোহাম্মদুর রসৌল্লাহ সালাই হাওয়াই সালামকে জান্নাতের ভিতরে তৈরি করেছেন মুকসুদ নবী মোহাম্মদুর রসৌল্লাহ হাওয়া আলাইসাল্লামের সাথে আদমআসাল্লামের বিয়ে হয়েছে মুকসুদ নবী মোহাম্মদুর রসৌল্লাহ নালাই সাল্লামকে পানিতে কিস্তির মধ্যে উঠে বাসাইছে মকসুদ নবী মোহাম্মদুর রসৌল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামকে খলিল বানাইছে রসৌল্লা নম্রুদের আগুন থেকে করে মকসুদ নবী মো রসুল্লাহ ঈসলামকে সৌন্দর্য দান করেছেন মকসুদ্বী মোহাম্মদুর রসৌল্লাহ মুসালাই সালামের সাথে কুহে তুরে কথা বলেছেন মকসুদ নবী মোহাম্মদুর রসৌল মকসুদ কে মোহাম্মদুর রসৌল মকসুদ আগে আসছেনা পরে জি মকসুদ আসছেন সবকিছুর পরে ঠিক না বে ঠিক আসমান জমিন তৈরি করেছেন আগে নবী মোহাম্মদ মকসুদ তিনি আসছেন পরে লৌহ কলমে তিনি আসছেন পরে পানি নদী নালা সাগর সমুদ্র আগে নবী মোহাম্মদ মকসুদ তিনি আসছেন সকলের পরে কথা বোধই বুঝেন নাই কথা বুঝে আসতেছে এবার যখন চাউল হয়ে গেছে মেশিনের দ্বারা চাউল যখন করে ফেলছেন চাউলটার থেকে তো এরপর আবার দান করা সম্ভব হম চাউল বোধ হয় খেতে নিলে গাছ হইব ফানি দিয়ে বিজেয়া জাগ দিয়ে রাখলে ফুম বেরইব জি সাউল থেকে যেমন দান করা সম্ভব নয় তেমনি করে সাউল হইল মুকসুদ মকসুদ আসার পরে যেমন দান করা সম্ভব নয় তেমনি করে আমার নবী হইলেন সৃষ্টি জগতের মকসুদ তিনি পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী আসা সম্ভব নয় চাউল দিয়ে যেমন সাউল দিয়া যেমন আমার বাইরা গাছ করা সম্ভব নয় আমার নবী পৃথিবীতে আসার পরে কোনো নবী আসা সম্ভব নয় সাউল দিয়া যেমন জ্বালা করা সম্ভব নয় আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব নয় সম্ভব সম্ভব সম্ভব না এবার জিজ্ঞেস করতে চাই চাউল যখন করে ফেলছেন চাউল দিয়া বাত পাক করা কি সম্ভব জি ফুলাও মনে হয় সম্ভব না ফুলাও সম্ভব বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানিও সম্ভব খিচুড়ি খিচুড়িও সম্ভব জর্দা ফেন্নি পায়েস গুড়ি কোটা ফিডা বানানো সাতু কোটা সম্ভব আমার বাড়িরা চাউল হলো মকসুদ চাউল থেকে যেমন বাত পাক করা সম্ভব আমার নবী হইলেন মকসুদ নবীর এলেম থেকে মলান আবরুল হক হওয়া সম্ভব চাউল দিয়া জীবন পিঠা বানানো সম্ভব আমার নবীর এলেম থেকে আব্দুল হাই পাহাড়পুরি হওয়া সম্ভব চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব আমার নবীর এলেম থেকে হাফিজি হজুর হওয়া সম্ভব চাউল দিয়া যেমন বিরিয়ানি পাক করা সম্ভব আমার নবীর এলেম থেকে মুফতি ফজদুল হক আমিনী হওয়া সম্ভব চাউল দিয়া যেমন বাঁধ পাক করা সম্ভব আমার নবীর এলেম থেকে শৈকুল আদিস হওয়া সম্ভব আমার বন্ধুগণ মুহাম্মদুর রসৌল সৃষ্টির মকসুদ তিনি আসছেন সকলের পরে আমি আপনাদের সামনে তালাবাত করেছি কি আয়াত হাবিব হাবিব কয়জন একজন করে মনে রেখেন আমার রুবিয়তের মধ্যে কোন শরিক নাই আপনার রহমতের মধ্যে কোন শরিক নাই মহান আল্লাহ পাক আল্লাহ তো আল্লাহ রুবিয়তের প্রচারের জন্যে প্রকাশের জন্য পৃথিবীতে আল্লাহ নবী প্রেরণ করেছেন প্রকাশ আর প্রচারের জন্য আপনার প্রতিনিধি সাহাবিও দিসি সোয়ালাক নবীর সংখ্যা কয়লাখ সাহাবির সংখ্যা কয়লাখ আমার প্রতিনিধি যা আপনার প্রতিনিধিও তা মাহবুব একজন কোন শরিক নাই জিল্লি নবী সায়া নবী বুরুজি নাইলের কোন সদস্য নাই সব ঠিক জানবে ঠিক জিব্রাহ আমিন এই সব বায়তুল্লাহ থেকে উঠে রাসুল সাল্লাইকে বুরাকি করে রোয়ানা হয়েছে জিব্রাহ সাথে সাত আসমান পারি দিয়া সিদ্ধাতুল মোমতাহ যাওয়ার পরে জিব্রাইল কে আমার বিশ্বাস বিশ্বাস আর কোন মানুষ তো দূরের কথা এরপরে সিদ্ধাত হাত থেকে আল্লাহ পর্যন্ত যে রাস্তা বানানো হয়েছে এটা শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে প্রতিনিধি দলের কোন সদস্য নাই আমার বাংলাদেশে চীনের রাষ্ট্রপ্রধান আসছে আমার দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বৈঠক দুই দলের মধ্যে হবে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে ৩৩ জন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তিরাশি জন বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছেন জাতিসংঘের মিটিং এ পরের দিন পত্রিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘে মিটিং এ গিয়েছেন বৈঠক প্রতিনিধি দলের সদস্য কয়জন জি ফোটোগ্রাফার বোধ হয়ে আছে দু একজন জি লেখক বোধ হয়ে আছে সাংবাদিক দুইজন একসাথে বসছে চীনের প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসছে এক মাস আগের থেকে পত্রিকায় দেখি আটটা চুক্তি সাক্ষর হবে কয়টা আটটা আমার কথা মানে সমর্থন করবেন কিনা পরিষ্কার কথা ভালো করে বলে যাচ্ছে বৈতক আল্লাহর সাথে আমার হাবিব আল্লাহ পাকের হাবিব একটাই হয়েছে এক মেজের রাত্রিতে কেম পর্যন্ত যা কিছু প্রয়োজন হবে সবগুলোর চুক্তি স্বাক্ষর হয়েছে আইসা বলতেছেন আমি যে বিষ্ণার মধ্যে থেকে উঠতে গেছিলাম আইসা দিকে বিছনাটা গরমই আছে না বিছনা এখনো গরমই ঠান্ডা হইছে না একজন মানুষ শোয়ার থেকে উঠতে গেলে বিছ না গরম থাকে সাতাইশ বছর বসছে ওখানে বৎসর সাতাইশ না সেইটা বলা যাবে না আল্লাহ আল্লাপাক গোটা পৃথিবীর সমস্ত চলমান বস্তুকে বলছে ব্র্যাক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যাবে সিলেট নরসিন্দির হাইওয়ে রুট ব্র্যাক যাবে বিকেল চারটা সকাল আটটার থেকেই ব্রেক সবকিছু বন্ধ ঠিক ঠিক আমার আল্লাপাকওয়াত আল্লাহ ব্রাক যেটা যেখানে আস সব আমার হাবিবীরা বাইতুল যাওয়ার এক পর্যন্ত ব্র্যাক সব ব্রেক প্রতিনিধি দলের কোন সদস্য নাই একা কমপ্লিট করে দিলাম কমপ্লিট পরিপূর্ণ ইসলাম তার মধ্যে কোন সংযোজন বিয়োজনের কোন প্রয়োজন থেকে দিন হয়ে গেছেন কমপ্লিট আমার রসুল সাল আলাইহি আসাল্লাম দিন তো আমাদের নদী পর্যন্ত পোসা লাগবে তো ঘুমাইছেন সিন্দি পর্যন্ত দিন পোষতে হবে তো তো হুজুর একটাম সাল্লু আলাইহি আসসাল্লাম যখন দিন কমপ্লিট হয়েছে হজরতের সাহবাই কেলাম সবাই খুব খুশি দিন আসি কমপ্লিট সব খুব খুশি হজরত আকর সিদ্দিক বয়ে বয়ে কান্দে শাহবাই কলাম যে কাহু বকর ই তোমার কাজ করো আমরা বুঝি না বলে কি ব্যাপার দিনকে কমপ্লিট করার জন্য আল্লাপাকের হাবিবকে আল্লাপাক দুনিয়াতে প্রেরণ করেছেন দিন যখন কমপ্লিট হয়েছেন হাবিবের কাজ শেষ তিনিও আর থাকবেন না বকুর সিদ্দিক কি বুঝছেন আমার রসুল সালাম বলেন হা নামাজ আকারে আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুজুর কি বলছেন হুজুর বলছেন যদি নামাজ কমপ্লিট তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি যারা এইখানে উপস্থিত আছ পরবর্তী মানুষ যারা উপস্থিত নাই তাদের কাছে এই নামাজ কমপ্লিট দিন কিছু পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের এখন এই যে হজরত মহান বসা তার বয় আশরাফও বসা আছে আরো ওইখানে আমার দুলাবাই ও বসা আমার দুলাবাই দেখবেন আজকে আমার ওয়াজ যারা শুনতেছে কালকেই দেখবেন আপনাদের এখানে হয়তো কেউ আসতে পারে বলতে পারে যে আমাদের নামাজ তো আমরা না। দলিল বখারি শরী হের বাদ দাদা সদ্য গোষ্ঠী জীবনে বখারি দেখে নাই দেখে নাই বখারি বাংলা তর্জমা বাজার থেকে কিনা হ্যাঁ বাংলাদেশে শেখো দিস ছাত্রকে বোখারি পড়াইছে সৈকুল হাদিস তিনি বখারি শরীফের ভিতরে আমিন জোরে বলা পাই নাই তিনি গোটা বকার বঙ্গনুবাদ কই নিয়ত এইখানে শরীপ হাজার ছাত্রকে পড়াইয়া ফাগাই বুঝলাম না ঘটনা কি ঘটনা তোমাদের নামাজ হলে আনাজ আর আমাদের নামাজ হলে মদিনার রাসুলা নামাজ দলিল কি দলিলাম একজন দেওয়ানবাগির আল্লাহরে এখনো আল্লাহ নবীর একজন দেখেন নাই রসুল রে দেখা দেখছে পড়তে দেখেছেন সাহবায়াম এবার জিজ্ঞেস করতে চাই সাহবায়াম মুক্তা আইমাম জি আসতে কোন কেন সাহাবাহাম মুক্তা ইমাম নামাজ হলো মুক্তাদির নামাজ রাসুলের নামাজ হলো ইমামের নামাজ আমাদের যারা মুক্তাদি আমাদের নামাজ হলো একরামের নামাজ ইমামের নামাজ হলো ওলা নামাজ কথা বুঝে নাই নামাজ হলো নবীলা কথা কয়না মুক্তি না হিটা লোয়া হলে ঝগড়া ইমাম লগড়া রোজা কি তোমাদের কাছে পৌঁছাইছি বলা হা হস ফরস করেছেন হস কি তোমাদের কিনিয়া কই রাখে দেখাছি বলে হা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যদি আমি সবকিছু তোমাদের কাছে পৌঁছাইয়া থাকি তাহলে ফলিউ বাল্লি গুসাহিদুল গাঈ বা আজকে যারা উপস্থিত আসো পরবর্তী যারা উপস্থিত নাই তাদের কাছে এই দিন পৌঁছাই দেওয়ার দায়িত্ব তোমাদের ওলাম একরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি সামনে কোথাও অনুষ্ঠিন্নিত অনেক মাহফিলে আসি যদি কোথাও আসি বিস্তারিত ব্যাখ্যা করবো আমার ভাইরা ভালো করে মনে এইখানে এক নম্বর দিন কমপ্লিট হয়েছে মোকাম্মল হয়েছে আমার নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লা আলাইসালামের মাধ্যমে দিন তাম পৃথিবীতে প্রচার হয়েছে আল্লাহর নবীর সাহাবা একরামের মাধ্যমে কি হয়েছে পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের ইতিহাস সাক্ষ্য দিয়েছে ওলামাইক্রামে এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে জেনে নিবেন ইতিহাস সাক্ষী মক্কামুদ্দিনের ভিতরে মাত্র দশ হাজার কবরের ইতিহাস পাওয়া যায় আর বাকি এক লক্ষ পনেরো হাজার গোটা পৃথিবীর আনাচে কানাচে যাইয়া কেউ বরণ করেছেন কেউ মৃত্যুবরণ করেছেন দিন প্রচার করতে করতে আমার সিনে পর্যন্ত ঠিক ঠিক নাবে মাধ্যমে দিন প্রচারিত হয়েছে ঠিক কিনা সাহাবারা দিন প্রচারিত করেছেন তিন নম্বর এখন এই যে দিন যে প্রচারিত হয়েছে আর দিন যে কমপ্লিট হয়েছে আমার রাসুলের কাছে মহস্তন আলিকা মুখস্ত না লিখে জিবাহিন কোরআন শরীফ লিখে লইছে কেমনি আনছে মুখস্ত নাজিল করে আর আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলাইহি আসাল্লাম ওই নুসিন্দি পর্যন্ত ইসলাম দিন পোসাইতে হবে কোরআন শরীফ পৌঁছাইতে হবে এই জন্য হুজুর জিব্বাটা একটু নাড়া দিছে কোরআনরে ভালো করে মুখস্ত রাখার জন্য আমার আল্লাহ পাক বলেন লহারিক বিহ লিস তিন হল না জমা আহ কুআ না সাত বৎসের বাচ্চার সিনার ভিতরে কোরআন জমা হবে হইতেছে হইতেছে হইতেছে জি আজকে যত সংগ্রাম আর যত কিছু সব কোরআনকে উৎখ্যাত করার জন্য। ছাত্র সংখ্যা বাড়ছে সতেরো পার্সেন্ট বাড়ছে না কমছে সান্দা বোধই কমছে জি সান্দা কমছে এখন খালি দেখবেন বড় বড় এসি রুমের মধ্যে যায় বাংলাদেশে না গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘুরি অর্ধেকটা পৃথিবী প্রত্যেকটা আর প্রান্তে আমি চুষে আমেরিকার এমন কোন স্টেট নাই যেখানে আমার প্রোগ্রাম হয় নাই ইউরোপের এমন কোন জমিন নাই যেখানে আমাদের সামনে খেলা করে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় যাইতো ছিলাম টাঙ্গেল সেখানেও বাবা এক নেতা আসার পরে তখন আমার হুজুর আপনার আগে মিনের একটু সর্বপ্রথম শব্দটা হলো আজকের মাহফিলটা হলো ধর্মীয় সভা ইসলামের সভা মুসলমানদের সভা কুরান হাদিসের সভা এই ব্যাপারে আমরা জানি না জি আজ পর্যন্ত আমি জুনাই হাবিব আটত্রিশ বৎসর বাংলাদেশ এই ময়দানে আটত্রিশ বছরের ভিতরে কোন মাহিলে দাঁড়াইয়া আমার মত মতো একজন জানি না তোমরা মুরক্ষ না আমরা মুরক্ষ কোথায় বলতে চাও সবচেয়ে উচ্চ শিক্ষিত এই শ্রমিনের উপরে যারা আলী মোলা মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন পুরান হাদিসের জ্ঞান যাদের আছে ঠিক কিনা জোরে কান বালা থাকে খাওয়াই বাদ দিছি খাইতে খাইতে খাওয়াই বাদ দিছি কি বলেন আমরা না খেয়ে মরি নাই বড় বড় লিডারদেরকে ধরে নিয়ে আসেন আমার গায়ের জামার দাম যা হবে তারা দেওয়া আমাদেরকে এরপর আবার কেউ মনে করেন পরিষ্কার কথা বলে যাচ্ছি ভালো করে মনে গাইখেন আজকের থেকে যদি মুষ্টি চাউল দেওয়া করে দেন আপনারা মনে করেন সান্দা দিয়ে বাসায় রাখতেছেন একটা সান্দাও দিন না এরপরে মৌলবী একটা মরবে না ইনশাল হেফাজতের দায়িত্ব বারকার জি কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম আল্লাহ সিনার ভিতরে জমা করবে অন্ধ হাফেজ অন্ধ দুই মাসে ত্রিশ পরা কোরআনের হাফেজমান দশ উইকেটের মধ্যে সাক্ষা করছে একশো টা রাষ্ট্রের সাথে লড়াই করে হাফিজ কোরআন বাংলাদেশের এক লম্বা স্থান অধিকার করেছে গোটা বিশ্বের দরবারে কোরআন দিয়া আমরা বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছি করে সুনাম অর্জন অর্জন করি নাই কুরন দিয়ে বাংলাদেশ এক নম্বর স্থান অধিকার করেছে পাক কোরআন শরীফ রাসুলকে দিয়েছেন মুখস্থ রাসুল সাহবকে দিয়েছেন মুখস্থ আল্লাহ পাক দিয়েছেন মুখস্ত রসুলাম সাহামের কাছে পৌঁছাইছেন মুখস্থ এখন যদি মুখস্থ থাকতো বারোটা বাজত এখন একশো বাণী একটা পঞ্চাশ বার ফলবালা করে মুখস্ত হয় না আর ওই সময় একবার শুনলেই মুখস্ত হইতো আল্লাহ পাক এই উন্মতির ভিতরে সাহায়েকরামের পরে হজরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহকে জন্ম দিয়েছেন আল্লাপাক যেই কাজটা বাকি ছিল সেই কাজটা দিন প্রচারিত হয়েছে সাবায় ক্যারামের মাধ্যমে তিন নম্বরে দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফার আহমাতুল্লাহে এখন দিন লিপিবদ্ধ হয়ে গেছে প্রচারিত হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন একটা কাজ বাকি বিল্ডিং কমপ্লিট মলনা জাকারিয়া সব বাড়ি করছেন বাড়ি অল কমপ্লিট যা সেসব লাগায় অলকমপ্লিট গেটটি তো লাগানো হয়েছে এখন একটা কাম বাকি এটা হইল দারওয়ানের দরকার কথা কাল উনি দিনের বেলা অফিস করতে চলে যাবে ওনার বাড়ি পাহারাদ আসে না নাই তো দারোয়ানের দরকার তো দারোয়ান একজন রাখছে দারোয়ানের কি কাম দারোয়ানের কাম হইল এই বাড়ির ভিতরে অবৈধ যদি কেউ প্রবেশ করতে চায় তাকে প্রতিহত করা প্রতিহত করতে যায় যদি সে বান খাইতে হয় সেটাও খাবে গুলি খাইতে হয় সেটাও খাবে যান যদি যায় ঠিক না ঠিক ঠিক কিনা দিন কমপ্লিট হয়ে গেছে মাধ্যমে প্রচারিত হয়ে গেছে লিখিত হয়ে গেছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে দারোয়ানির কাজ বাকি আছে দিনের পাহারাদারি করতেছে দেওবন্দির উলামা একর পাহারাদার আমাদের বাংলাদেশের পাহারাদার হইল বর্ডার ঘাট বাংলাদেশের ভিতরে যদি অবৈধভাবে কেউ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে চায় ফায়ার ফায়ার কথা আসতে কে ফায়ার বাংলাদেশের ভিতর থেকে যদি অবৈধ ভাবে কেউ কোনো কিছু বের করতে চায় বর্ডার গার্ড এর দায়িত্ব ফায়ার মাঠে পুলিশের গায়ের উপরে বোঁয়া মারে এই দেশের নাগরিকদের যদি অস্থিতিশীল সৃষ্টি করতে চায় বর্ডার গার্ড পুলিশ হলো ফায়ার ঠিক না ঠিক শাহাদ বরণ করার দিন সেই দিনের ভিতরে যদি অবৈধভাবে কেউ কোন কিছু ঢুকাইতে চায় উলামায়িত্ব হলো যদি এই দিনের ভিতর থেকে অবৈধভাবে কেউ কোনো কিছু বের করতে চায় ওলামাই দেবন্ধের দায়িত্ব হলো এখন দেখবেন সামনে আসতেছে রবিউলের মাস সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদিন্দি নাই অনেক জায়গায় কিন্তু আসে আছে না সকল ঈদের সারা ঈদ ঈদ এ আমার রসুল বলেছেন মতের জন্য ঈদ দুইটা কটা দেখি দুইটার পক্ষে ক্যাটা কেটা দুই আঙ্গুল দুই আঙ্গুল দুই আঙ্গুল দুইটা কয়টা আমার বলেছেন আব্বাল নতুন যদি ঈদ আইন আরেকটা সংযোজন করতে চায় ওলামাই দেবন্দর দায়িত্ব তারা বিনাস বাইর করতে চাইলো ফায়ার ভিতরে ঢুকাইতে চাইলো ফায়ার ঠিক না বে ঠিক আমার বাইরা বাংলাদেশের বর্ডার গাড় বাংলাদেশের পুলিশের বিডিয়ার আর্মি তারা যখন অরাজকতা সৃষ্টি করবে দেশের স্বাধীনতার উপর আক্রমণ আসবে তারা যে ফায়ার করবে সেই ফায়ারের নাম বন্দুকের গুলি রাইফেলের গুলি স্ট্যান্ড এবং হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি দিনের উপর আক্রমণ করেছেন ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি ফজদুল্লক আমিনীর নেতৃত্বে আমরা মাঠে নেমেছে হাতে ছিল আমাদের কোরআন শাহবাগে নাস্তিক মুক্তরা আমার নবী কে গালি দিয়েছে আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে সব চত্তরে নামেছি আমাদের হাতে ছিল তসমিয়ার জাই নামাজ ঠিক নাবে ঠিক সবগুলির বিরুদ্ধে আমরা যেইভাবে ফায়ার করেছি যেইভাবে রুখে দাঁড়িয়েছি পরিষ্কার কথা বলে যাচ্ছি সাত বছরের বাচ্চার থেকে শুরু করে দেবন্দী মাদ্রাসা বাংলাদেশে আমার বন্ধুগণ পরিষ্কার ভালো করে মনে রেখেন দেশের ক্ষমতায় কে না না থাকলো সেটা আমাদের দেখার বিষয় না সরকার কে হইল না না হইলো সেটা আমাদের দেখার বিষয় না পাঁচ চল্লিশ বছর আমাদের বুজুর গানের দিন তোমাদের প্রত্যেকের মাথায় হাত রেখে দোয়া করেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা ইলেকশনে দাঁড়িয়েছে হুজুরদের কাছে দোয়ার জন্য গেছে মসজিদ হাত রেখে সবার জন্য দোয়া ঠিক না বে ঠিক এখনো যদি কোনো তাবিজ লাগে ফাইন ফোরা লাগে তেল ফরা লাগে আইসো হিরো দিতে রাজি একশো বার তাকো এইগুলির ব্যাপারে আমাদের কোন বক্তব্য নাই আমাদের আন্দোলন আমাদের হয়েছে সেটা দুঃখ প্রকাশ করেছেন বড় মায়ের মুসলমানদের জন্য আপনার ঠুট লড়ে না ঘটনা পরিষ্কার বাসায় বলতে চাই জাতিসংঘ সহ সবচাইতে বড় সন্ত্রাসী বার্মার বুদ্ধিস্টোষ্ঠী বার্মার আর্মি গোষ্ঠী তাদের বিরুদ্ধে অস্ত্র পরিচালিত করতে হবে বাংলাদেশ সরকারকে বলবো পার্শ্ববর্তী দেশ হিসেবে। এই সাতকে সতের মুসলমানের দেশ হিসাবে আপনি বিশ্বকে কূটনৈতিক ভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে রক্ত ভেদা যেতে দেওয়া হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ